রাহিমুল্লাহুল্লাহ ওয়াই ওয়াসাবি সম্মানিত দর্শক সামষ্টিক আলোচনা যেখানে আমরা বিজ্ঞ আলোচকদের সমন্বয়ে একটি নির্ধারিত বিষয়ের বিভিন্ন দিক ও বিভাক সহ তুলে ধরার চেষ্টা করি আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হল কোরআনের ঘটনা আর কোরআনের ঘটনা কেন আমাদের জীবনের ভিতরে পরিবর্তন আনার জন্য কোরআন থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য কোরআনুল করিম যার প্রতিটি অক্ষর আমাদেরকে শিক্ষার দিকে নির্দেশ দিই এই কোরআনের শিক্ষার এই অনুষ্ঠানে আমরা আজকে যে ঘটনা নিয়ে আলোচনা করব সেটি হলো বিগত কৌম যে কৌম বনি ইসরা তাদের দৃষ্টতার একটি পরিণাম সেটা নিয়ে আলোচনা কর আর এই আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দ আমাদের আহ্বানে সাড়া সদয় সম্মতি জ্ঞাপন করে আমাদের সাথে যোগ দিয়েছেন চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হইনি প্রথমেই আমার সর্বদানে অভিষ্ট আছেন তরুণ আলেম দিন শেখ আহমদুল্লাহ আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত এবং আমার ডানে আমার সর্ব বামে আছেন শেফ হাসান সম্মানিত উপস্থাপনা রয়েছে আমি হারুন হাসিন বলছিলাম কোরআনের ঘটনা পরানির ঘটনা শুনতে ইচ্ছে হচ্ছে নিশ্চয়ই আমি বুঝছি আপনার অপেক্ষমান সবাই অধীর করে পরানের ঘটনা শোনার জন্য আর কেনই শুনবেন না সে ঘটনা স্বচ্ছ নিরেট যে ঘটনা অন্য নিরপেক্ষ যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় আর আজকে যে ঘটনা আমরা জানতে চাইব সেটি হলো বনী ইসরা মুসা আল ইসলামের কাছে একটা অযৌক্তিক দাবি করেছিল তারা আল্লাহকে সচক্ষে দেখতে চেয়েছিল কেমন তাদের চাওয়া ছিল আর প্রাপ্তিটা কেমন ছিল প্রথমেই ঘটনার সারসব আমাদের অতিথি শেখ মুখলে আলহামদুলিল্লাহ বানী ইসরা যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ঘটনা মধ্যে পৃথিবীবাসীকে আল্লাপাক রব্বুল একটা শিক্ষামূলক দিক নিদর্শনা দিয়েছেন বানী ইসরা মুসা আলি সালামের কাছে মুসা আলি যখন তওরাত নেওয়ার জন্য টুর পাহাড়ে গেছিলেন ওই মুহূর্তে তারা একটা বাছড়িকে অর্থাৎ গরুর এক বাচ্চা বানিয়ে ওদের পূজা শুরু করেছিল আর সেখান থেকে পাক রব্বুল আলমিন তাদের তোবার একটা সুযোগ করে দিয়েছিলেন এবং তারা তোবা করেছিল বাকি আল্লাপাক রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাওয়ার জন্য সত্তর জন বিশিষ্ট ব্যক্তিত্ব যারা আলেম দিন বা গণ্যমান্য মানুষ জ্ঞানী মানুষ বাছাই করে মুসা আলসালাম এবার তুর পাহাড়ে নিয়ে যান তাদেরকে নিয়ে যাওয়ার পর ওখানে তুরপাহাড়ে যেয়ে দেখছেন যে ম্যাগ পুরো পাহাড়টাকে ছেয়ে আছে এবং ঘেরাও করে আছে ম্যাগে মুসা আলসাল্লাম তাদেরকে বললো তোমরা এখানে অপেক্ষা করো আমি পাহাড়ের ওপরে যাচ্ছি তারপরে মুসা আলসাল্লাম সরাসরি আল্লাহর সঙ্গে কথা বললেন এবং এই নোটটা ওই সত্তর জনও পরিদর্শন করেছিল আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের সঙ্গে কথা বলা হলো এবার আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের তোবা কবল করলেন সব কিছুই সমস্যা হলো না ফিরে আসছেন বা আসবেন এই মুহূর্তে জন বলল যে আল্লাহর কাছে আপনি আবদার করুন যে আল্লাহ যেন আমারকে দেখা দেন আমরা আল্লাহকে দেখতে চাই যে আল্লাহর সঙ্গে আপনার কথা বললেন এই যখনই এই আবদার করলো মৌসা আলাইসাল্লাম প্রস্তাব পেশ করলেন এবং সাথে সাথে আল্লাপাক রবালী রাগান্বিত হলেন রাগানে তাদের আবদারকে প্রত্যাখ্যান করলেন এবং তাদেরকে আজাব দিলেন একটা শব্দ হল বিকট শব্দ হল যে বিকট শব্দর কারণে তাদের অন্তর ফেরে চিরচির হয়ে গেছিলো এবং তাফসিরের মধ্যে এসেছে এবং তারা সব মারা যায় এরা আল্লাহ তোমার দয়া রহমাতে তুমি এদেরকে ক্ষমা করে এদেরকে আল্লাহ জীবিত করে দেওয়া আল্লাহ পরে তাদেরকে জীবিত করে দেওয়া হয় এবং আমরা এই ঘটনার সূত্র থেকে সে উত্থাপনের জন্য বলতেছি সে জি আলহামদুলিল্লাহ ওসালসালাম আল্লাহ রসুল্লাহ অবাধ বানী ইসরা তারা আসলে একটা সীমা লঙ্ঘনকারী জাতি হিসেবে কোরআনে তাদের চিত্র অঙ্কন করা আছে যেমন গুরু জবাইয়ের মধ্যেও যেভাবে জবাই করতে বলা হয়েছে খুবই সহজ ছিল জি কিন্তু প্রশ্নের পর প্রশ্ন করতে করতে এমন কঠিন করেছে যে শেষ পর্যন্ত বিরাট ব্যাপার হয়ে গেছে এটা তা বনি ইসরাহ তাদের এখানেও একই চরিত্র আমরা দেখলাম যে তারা ওখানে এসে আল্লাহকে দেখার প্রস্তাব করলো তো এখানে ব্যাপার হল জ্ঞান দুরকম একটা হলো এলমন বিল্লাহ আর হলো এলমন বেসার ইল্লাহ নবী সাল্লা সাল্লাম বলতেন সাহেব বুখারিতে এহাদেশটি রয়েছে ইমান পর্বে আর আলম হকুম বিল্লাহি ও আতকাকুম হকুম্লাহি এখানে আকসম বা আতকা হকুম দুভাবে এসছে তো আলম হকুম বিল্লা হলো আলম বিল্লাহ সরাসরি আল্লাহর সেফাত তার আসমাই হোসনা তিনি তার ব্যাপারে কি ধারণা করতে হবে জ্ঞান দুই নম্বর তো এখন আল্লাহর ব্যাপারে তাদের আইডিয়াটা ঠিক ছিল না যে তারা যে প্রস্তাব করলো এখানে এখানে অভাব ছিল আল্লাহ সম্পর্কে আল্লাহ রাসমা হ সম্পর্কে দেখা যায় তো এটা তো এটা একটা বড় কারণ এখন এখানে যে শিক্ষণীয় বিষয়টি আল্লাহকে প্রকাশ্য না দেখে বিরাট শিক্ষুন বিষয়টা আল্লাহকে এই পক্ষে দেখা সম্ভব নয় মৃত্যুর কেউই কিছুতেই আল্লাহকে দেখবে না মৃত্যুর আকুর তো এবং আজ পর্যন্ত আল্লাহকে না কোন নবী না কোন আল্লাহর মাহলুক কেউ দেখেনি আল্লাহকে দেখার বিষয়টি বড় প্রাপ্তি হলো আল্লাহ সব নিয়ামত দেওয়ার পরে আল্লাহর বলেন তোমাদের আর কিছু দাবি আছে আর কিছু দাবি আছে আর কিছু দাবি আছে যখন তারা একেবারে বলবে যার কিছুই নেই আল্লাহর অনুভব করছেন উনি আল্লাহকে দেখে ফেলেছেন কল্পনা করেন আল্লাহকে দেখে ফেলেছি বা আল্লাহর জাতি নূর আমার ভিতরে চলিয়েছে হয়ে গেছে বিভিন্ন অনেকে আবার বলতেছে যে আমি আল্লাহর গেছিলাম আপনার সুফি দর্শনের একটা বিশ্বাস হল মুখা শাফা তারা বিশ্বাস করে থাকে যে তারা অন্তর্দৃষ্টি যায় এবং তারা কখনো সরাসরি আল্লাহর কাছ থেকে ইলিম লাভ করে ফেলে এই রকম পরে অথচ আল্লাহ রাবুল আলম বলছেন যে আল্লাহর সাথে কথা বলতে পারবে না যে ইল্লা বিন ওয়াহি ওয়ার আও বিন ওরা এসে যাব হ্যাঁ মেয়েরাজের ঘটনা ঘটে এই বিষয়ে একটা জাল হাদিস তৈরি করা হয়েছে বলছে যে ওনাকে এমন পাশে নিয়ে এসে বসাইলেন যে উনার পাশে দিলেন পরে বলছে উদনুইয়া মোহাম্মদ মোহাম্মদ তুমি আরো কাছে আসো তখন আর একটু কাছে আসলেন সেখানে আল্লাহ লাগিয়ে দেওয়া হয় জব্বার ডাইরে আল্লাহ তারা এখানে যেটা আল্লাহকে দেখার প্রসঙ্গে যেটা আসলে আল্লাহকে দেখা আজকাল অনেকে দাবি করেন যে তিনি আল্লাহকে দেখেছেন তার মিছিল আল্লাহ এসছেন বা বিভিন্ন ধরনের বিভ্রান্তি মূলকাহির কথাগুলো আমরা শুনি এগুলো মারাত্মক জিনিস আসলে সুরা আর নূরের যে পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ নূরুসামাওয়া আসমান জমিনের নূর আচ্ছা এখন কি কোনো ব্যক্তি এই নূর বলতে আমরা কোন নূর বুঝবো একটা লাইট দেখলাম বললাম আল্লাহ এটা আসলে নূরে মখলুক আল্লাহ সৃষ্ট নূর এটা দুরকম আর নুরুল হেসি ও নুরুল মহানবী দৃশ্যমান চন্দ্র সূর্য এ পৃথিবীতে যত বিদ্যুৎ ইত্যাদি আমরা যত আলো দেখি এটা নূরে মখলুক এটাও আল্লাহ থেকে পেয়েছি আমরা এটা আচ্ছা আর আল্লাহ যেটা নূর সেটা আল্লাহ নিজে বলেছেন হেজা বোহন নূর আল্লাহ নিজের নূরকে আলাদা সৃষ্ট নূর দিয়ে ঢেকে রেখেছে অন্তরা আড়াল করে রেখেছেন ধন্যবাদ আপনার কাছে আসবো আবার পরে সম্মানিত শুধুই দর্শক যেটা হচ্ছে একটা ছোট্ট বিরতিতে অল্প কিছু করে তারপর আবার ফিরে আসবো এই আলোচনায় আশা করবো কেউ দূরে যাবেন না আসসালাম আলাইকুম আহমতুল তার প্রথম আমাকে অন্যত্র আর এক দুনিয়ায় যেতে হবে সেখানে গিয়ে তার ফল আমি ইমানের ছয়টি আরক মজবুত আছে আমার কাছে ইমানের দিক দিয়ে আমার মনের ভেতরে দুর্বলতা নেই করে সুন্দরভাবে ভাবে ভালো এবং মন্দের মাঝে তফাতের প্রতি শনিবার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস বাংলায় ডায়ালগ ডায়ালগ Discussion discussion, discussion discussion debate debate, debate rebuttal rebuttal conclusion, rebuttal conclusion conclusion eliminate misconceptions about religion get enlightened witness dr zakir naik in a battle of words dekhun shamukh samore pratiryo prtibar ratno type apuno samprachar shokal 10:30 taay bangladeshe peace tv banglaay বলতে শুনেছি বান্দা মুশরিক ও কাফের মাঝে পার্থক্য হল সালাদ ত্যাগ করা সেই মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায় সংখ্যা একশো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 শান্তির জন্য ইসলামের অবদান সমাজে বিরতি পর্ব সম্মানিত শুধু দর্শক আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যেমনটি আমাদের মধ্যে আলোচনা করছিলেন মুফতি এটা আল্লাহ নূরের আড়ালে আড়াল করে রেখে দিয়েছেন পর্দা মুক্ত করে ফেলতেন আল্লাহর দৃষ্টি যতটুক যাবে মানে গোটা মহাবিশ্ব আল্লাহর চেহারার জলে হয়ে যাবে যেমন তুর পাহাড় হয়ে গিয়ে নূর দেখার কোনো যেটা জিজ্ঞাসা করছিলেন সেই নৌর আমি কি করে দেখতে পারি তারপরে এই সত্তর জন লোক আল্লাহ দেখতে চাইছেন এটা কি আমার অন্যায় করেছেন বাহ্যিক দৃষ্টিতে আমাদের কোন দর্শক এটা বুঝেন কিনা যে আল্লাহ দেখতে চাইছেন চাইতেই পারেন চাওয়ার কারণে আল্লাহ তো শাস্তি দিয়ে দিলেন তাদেরকে আসলে এখানে কয়েকটা বিষয় আছে নাম্বার থেকে তারা হটকারিতা যে করছে তার প্রমাণ হলো তাদের আয়াতের পরের অংশ বলতো যে প্রকাশ্যে দেখার পর্যন্ত এটি হলো সাজা কিন্তু খুব জঘন্য যে ইম আল ইসলাম যখন বললেন আমি মৃত্যু চিন্তা করো কি করে দেখবো ইব্রাহিম বললেন করি এদের বিশ্বাসটা হলো ওরা সম্পূর্ণরূপে উল্টা করলো যে এই আবদার আমিও করেছিলাম অন্য আসছে বলেছেন তখন আল্লাহ স্পষ্ট করে বলে দিল্লা আল্লা বলেছেন এখানে পরে আয়াতি আসছে তুমি দেখতে পারবা না খ্যানার কথা বলেন তাহলে অভিজ্ঞতা জানেন যদি সম্ভাবনার কথা বলেন তাহলে খুব স্বাভাবিকভাবে আসবে কথা একজন নবী সম্পর্কে এত বড় কথা বলার পরেও যদি আমরা সম্ভাবনা জায়গাটা জিয়ে রাখি তাহলে হবে কি সমাজের বহু মানুষ সেখান থেকে কথা বলার সূত্রেই কিন্তু মুসা আলাহিসাল্লাম এই আবদারের সুযোগ পেয়েছেন আমি দেখব এটা মানুষের স্বভাব মানুষ যখন কথা বলবে কেউ যদি কোন আজকে নাস্তিকতার যে জোয়ার চলছে আমাদের সমাজে যদি কেউ জিজ্ঞেস করে যে দুনিয়াতে আল্লাহকে কেউ দেখতে পারবে না কারো দেখার সুযোগ নাই কেন কাউকে দেখার মতো সে শক্তি আল্লাহ তালা দেননি আমাদের চোখের ভিতরে আচ্ছা আমরা আল্লাহ তালা তো অনেক পরের কথা আল্লাহ সৃষ্টি সূর্য এটাকেই দুপুরে দেখার মতো ক্ষমতা পৃথিবীর কে রাখে তাহলে আল্লাহ সৃষ্টি সূর্য দেখার যদি শক্তি আমার না থাকে তাহলে এই সূর্যের সৃষ্টিকর্তা লক্ষ কোটি করতে পারেন একবারে চূর্ণ বিচ্ছিন্ন একটা কথা আসছে আলোচনা করতে হবে যে মানুষের মধ্যে একটা ধারণা আছে একটা জিনিস যে আমরা যে আলোচনা করলাম আল্লাহকে দেখা সম্পর্কে এর দ্বারা স্পষ্ট হয়ে যাচ্ছে যে আল্লাহ নিরাকার না নিরাকার হলে মুসা্লাম ও দেখতে চাইতেন না আর ওনার যে জন জনকার কথা আমি বলতে চাচ্ছি যে মুসা আল ইসাল্লামের কম যখন আল্লাহ নাফারমানি করলো তখন আল্লাহ রসুল মূসা আল বিশিষ্ট জনকে নিয়ে গেলেন তুর পাহাড়ে এর মানে বোঝা যাচ্ছে সমাজে যদি কোনো সমস্যা ঘটে যারা তাদের দায়িত্ব আল্লাহ সম্পর্কে মানুষের ধারণা বিরাট ঘাটতি আছে যে আল্লাহ কত বিশাল কত শক্তি ধর কেমন জ্যোতির্ময় আল্লাহ বিশালত্বের কথাই মানুষ আল্লাহ দেখতে চায় কত বড় দুঃসাহস এটা এই পৃথিবী পৃথিবীর আল্লাহলি নিরঙ্কুশ ভাবে তিনি হলেন এতমান মহাবিশ্ব যদি আল্লাহ হাতের তালুতে রাখা হয় একটা সরিষের মতো মনে হবে যদি হয়ে যায় আল্লাহর হাতের তুলনায় তাহলে সেই আল্লাহ সেই আল্লাহর হাত কত বড় আর সেই আল্লাহ আসমান জমিনের যেটা বড়ত্ব আসমান জমিন কত বোটা এটা আমাদের ধারণা দিলে পারে মানে মহাগতি আমরা যেটা আপনার কথার মাধ্যমে পরিষ্কার হলো যে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব পাঁচশো বছরের পর আর আসমানের এই মাথা ওই মাতা মানে আসমানের যে মোটা হচ্ছে এখন আবার স্বীকার করতেছেন আকাশে দেখতেছি এক একটা গ্যালাক্সিতে দশ হাজার কোটি থেকে ত্রিশ হাজার কোটি সূর্যের মতো গ্রহ নক্ষত্র আছে এইরকম শত শত কোটি গ্যালাক্সি আমাকে দুনিয়ায় কিউ দেখবে না কখনোই সম্ভব নয় তিনি সবাই দেখেন তাহলে আমি বলবো এই যদি বক্তব্য হয় তাহলে তিনি সরাসরি কোরআনে করিমের এই আয়াতকে অস্বীকার করছেন কোরআনে করিমের ছোট্ট আয়াত কেন একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে তাহলে সে বেঈমান হয়ে যাবে যেতে হচ্ছে যেতে চাচ্ছি না মঞ্চে আরো শুনি আরো জানি জ্ঞানের কথা করথা কেনা চাই শুনতে যাওয়ার আগে আমাদের অতিথি বৃন্দ মুফতি ফাদ ইব্রাহিম সাহেব তাকে অসংখ্য ধন্যবাদ শেখ হাসান জমিদ তাকে অসংখ্য ধন্যবাদ শেখ মুখলেসবিন আশাদ তাকে অসংখ্য ধন্যবাদ শেখ আহমদুল্লাহ অসংখ্য ধন্যবাদ তা ধন্যবাদ আপনাকে সম্মানিত সুদর্শক বিদায়ের আগে বলবো আমরা কোরআন সন্ন্যাহের দলিল ভিত্তিক জীবনযাপন করি অকল্পনীয় কিছু যেন আমরা চিন্তা না করি আল্লাহ রবুল্লাহ আমাদের সম্পর্কে তো অভিনন্দন করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাক a love of whoever আমরা জীবনে বহুবার উপভোগ লাল সবুজ আকাশী উপভোগী হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং কিন্তু জীবনের রংধনুকে ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি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 জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দার নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্সন ও প্রবলেম হ্যাভেন ও হেল্প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 জয়েন্ট ডক্টর নাইক দেখন দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে